বাংলা মানবতা সমাধান মুদারে শরীরে রহমতাত বসমি রহিম আলহাম রবীল আলমিন সলাাত সঈদুলমরসীনবীনা মহমদি আজমাইন মনিয়ানিউমদ্দিন আমাদের তফসির হবে সুরায় আরা আয়াত নম্বর উনিশে মহান আল্লাহ ইরশাদ করেছেন মালায় কথা ফেরিস্তাদের কথা কিছু গুণাবলী আল্লাহর আলমিন এখানে উল্লেখ করেছেন আল্লাহাকের সাত করেছেন একমাত্র রয়েছে আল্লাহ ফকরুল আলমিনের ওই সমস্ত যে আসমানে রয়েছে ওয়াল আর যা আর পৃথিবীতে রয়েছে আল্লাহ ফাক রব্বুল আলমিন আসমানে যা সৃষ্টি করেছেন সে সবের মালিক আল্লাহ অর্থাৎ ফেরেস্তাদের সৃষ্টিকর্তা তাদের মালিক একমাত্র আল্লাহ বল আর যার পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরও মালিক আল্লাহ পাক রবুল আলমিন মানুষ জিন আর এছাড়া অন্যান্য সৃষ্টি। ওমান অন্য অন্য আর যারা আল্লাহ পাকের নিকটে রয়েছেন অর্থাৎ মালায়কাগন আসমানের ওপর তাদের আসল অবস্থান হচ্ছে আসমানের ওপর আর বিভিন্ন ডিউটির জন্য তারা পৃথিবীতে নেমে আসেন ওমান এন্দাহু আর আল্লাহর নিকট যারা রয়েছে আল্লাপাক বলছেন যে আল্লাহ তারা অহংকার প্রকাশ করে না ধন্য মনে করে আল্লাপাকের এবাদত করতে আল্লাহ পাকের বিধান মানতে অধিকাংশই অহংকারী আল্লাপাক করতে চায় না আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে চায় না আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন করতে চায় না খেয়াল খুশি জীবন জীবনযাপন করে অন্য অন্য যে পশু পাখি রয়েছে তাদের মতো অথচ আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন মানুষের জন্য আল্লাপাক আম্বিয়া রসুলগণ পাঠিয়েছেন তাদেরকে দিয়ে তাদের গাইড করেছেন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি সেলেবাস কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন যে ফেরিস্তাগণ তারা আল্লাপাকের এ বাদতে কোনো অহংকার করেন না ওয়ালাইয়াস্তাহ সেরুন আর তারা ক্লান্তি বোধও করেন না আল্লাহ পাখের এবাদত করে তারা ক্লান্ত হয় না আল্লাহ পাখর আব্বুল আলমিনের তসবিহ এবং হেবাদত বন্দিগিতে আল্লাহ পাখের আদেশ নিষেধ পালনে তাদের কোনো ক্লান্তি নাই যেমন শ্বাস প্রশ্বাস নিতে আপনার আমার কোনো ক্লান্তি হয় না যতই শ্বাস নেন না কেন কোনোদিন শ্বাস নিয়ে ক্লান্ত হয়েছে। যাচিকে অনেক শ্বাস নিয়েছি তাই ক্লান্ত হয়ে গেছে তা কোনো দিন হয় না ইউ সাব বেহন আল্লাহ নাহার আল্লাহ তরুণ এবং এই ফেরস্তাগণ রাত দিন আল্লাপাকের তসবিহ পাঠ করতে থাকে পবিত্রতা ঘোষণা করতে থাকে লাইফ তরুণ তারা কখনো শিথিলতা অবলম্বন করে না মানুষের মধ্যে শিথিলতা চলে আসে ডাউন। কখনো কখনো ভালোরাও ভালোভাবে চলতে চলতে গাফিলতি নামাজ পড়ছেন কিন্তু নামাজ আপনার দেহ শুধু পড়ছে আপনার মন আর কোনো জগতে কাজ করছে এইরকম শিথিলতা মানুষের মধ্যে রয়েছে আর যারা আল্লাহর দিন থেকে গাফেল যাদের আল্লাহ পাকের ইবাদতের সাথে আল্লাহ পাকের বিধানের সাথে সম্পর্কে নয় তারা তো পুরোপুরি গাফেল হয়ে রয়েছে আল্লাহ পাক তারপরে এরশাদ করেছেন মুশ্রেকদের উপাস্যদের কথা আমিত তা হাজু আলে মিনাল আর হোমীয় সরুন তারা কি সাব্যস্ত করেছে পৃথিবীতে অনেক উপাস্য আল্লাহ ছাড়াও উপাস্য রয়েছে হোমীয়নু সরুন তারা কি সৃষ্টি করে আল্লাহ ছাড়া এমন কোন উপাস্য আছে মাবুদ আছে দেব দেবী আছে যে সৃষ্টি করে সম্মিথ্যা কথা একমাত্র সৃষ্টিকর্তা রিজিক দাতা হায়াত মতের মালিক নিয়ন্ত্রণের মালিক রব্বুল আলমিন আর সে আম্মাই আছে ফোন শুনে রাখো যে এই আসমান আর পৃথিবীতে আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য হত আলিহা একাধিক এলাহ মাবুদ উপাস্য হতো সৃষ্টিকর্তা হইত এবার হকদার হইতো। তাহলে লাফাশাদাতা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত আসমান জমিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত যেমন পৃথিবীতে একাধিক শাসক থাকার কারণেই যদিও সমঝোতার সাথে বেশ কিছুদিন ধরে পৃথিবী সুষ্ঠুভাবে চলছে কিন্তু বিশ্বযুদ্ধ হচ্ছে এক দেশের আর এক দেশের সাথে যুদ্ধ হচ্ছে টেনশনে পড়ছে অ্যালার্জি হচ্ছে একে অপরের সাথে এক অপরকে ক্ষতি করার চেষ্টা করছে এক শাসক এক রকম করতে চাই আর শাসক আর এক রকম করতে চাই বরং একই দেশে বিরোধী দল যেই দল ক্ষমতা রয়েছে তাদের বিরুদ্ধে যা কিছু করার করতে চেষ্টা করছে দ্বন্দ্ব লেগেই থাকছে যার ফলে দেখা যাচ্ছে ভাঙচুর আর পৃথিবীতে অনেক কিছুই দেখা যাচ্ছে পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাহ বুধ এল্লাহ থাকত তাহলে কোন যুগে তো এইরকম দ্বন্দ্ব হইতো কোন যুগে দ্বন্দ্ব হইত কারণ দুটোই এলাহা শক্তিশালী তাহলে আসমান জমিনে কখনো ফাটল দেখা দিত কখনো তার কিছু লক্ষণ দেখতে পেতাম তো কখনো তো দেখা যায়নি মানব জাতির ইতিহাসে ফসুফান আল্লাহ পবিত্রতা ঘোষণা করি আল্লাহ রব্বিল আর্শ যিনি আরসের অধিপতি আম কথা থেকে যেসব কথা এই কাফেররা আল্লাহ সম্পর্কে বলে থাকি আল্লাহ সম্পর্কে তারা বলে আল্লাহ সন্তান আছে কেউ বলে কেউ বলে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তবে এবাদত বন্দেগি লুজামের জন্য এসব থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাক পবিত্র তার পবিত্রতা ঘোষণা করছে লাইল আমা ইয়াফাহ আল্লাহ পাক যা করেন সে সম্পর্কে আল্লাহকে কেউ জিজ্ঞাসা করার নেই যে আল্লাহ তুমি এটা কেন করলে এই জিজ্ঞাসা করার কার অধিকার নেই ওহময়ুস আলুন পক্ষান্তরে মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে জবাবদেহি করতে হবে এখানে জবাবদেহি সম্পর্কে শরণ করিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক মানুষ নিজের কর্ম সম্পর্কে নিজের বিশ্বাস সম্পর্কে নিজের চরিত্র সম্পর্কে নিজের জীবন সম্পর্কে নিজের ধন সম্পদ সম্পর্কে নিজের আয়ু সম্পর্কে জিজ্ঞাসিত হবে যেমন নবী কার সাল্লিয় সাল্লামের সই হাদিসে রয়েছে যে এলন তাজুল আকাদমিনুস আল আন হামস অতক্ষণ পর্যন্ত আদম সন্তান আল্লাহর দরবার থেকে হাসরের মাঠে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে আফনা বয়স কোথায় শেষ করেছিলে বয়স আয়ুষ কোথায় তুমি শেষ করেছিল। ওয়ান ফিমা আবলা আর যৌবন সম্পর্কে আল্লাহ বিশেষভাবে প্রশ্ন করে যৌবনকালে তুমি কি করেছিলে তোমার লাইফের জবাব দাও ওয়ান আর জ্ঞান সম্পর্কে নলেজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি এই জেনে কতটুকু করেছিলে তুমি কি জানতে না জানার পরে আমল তোমার কেমন ছিল ওয়ান আর ধন সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন আল্লাপাক করবেন মিন আয়না ইকতা অফিমা আনফাঁকা কোথা থেকে উপার্জিত হয়েছিল আই ইনকামের সোর্সটা কি ছিল আলাল না হারাম অন্যায় তো করনি বেইমানই তো করনি আত্মসাত করো নাই চুরি ডাকায় তো করনি অফিমা আনফাঁকা ঠিক আছে ভালো জায়গা থেকে মেহনত করে পরিশ্রম করে তুমি উপার্জন কোথায় ব্যয় করেছিলে অপচয় করেছিলে ব্যয় করেছিলে ধ্বংসের কাজে ব্যয় করেছিলে খুন করায় ব্যয় করেছিল ফাকা। আল্লাহ কে জিজ্ঞাসা করার কেউ অধিকার রাখে না একজন দুর্বল মানুষ যদি সে মালিক হতে পারে শাসক হতে পারে সে মনিব হইতে পারে বাড়ির মালিক আর বাড়িতে চাকর নকর রয়েছে চাকর এই অধিকার নেই যে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করবে যে আপনি এটা কেন খাবেন এটা কেন করবেন আজকে এখানে কেন যাবেন কারো ক্ষমতা আছে যে কোন চাকর জিজ্ঞেস করবে কখন ধরে চাকর যদি না যায় কাজে যাওনি কেন জিজ্ঞাসা করে অবশ্যই দেই করতে হয় তাই যদি অথচ মালিকও দুর্বল যে মনিম দুনিয়ার সেও দুর্বল আর যে চাকর সেও দুর্বল শাসকও দুর্বল আর প্রজাও দুর্বল আল্লাহ পাক রব্বুল আলমীকে জিজ্ঞাসা করার কি অধিকার রাখে না কেউ এই অধিকার রাখে না যে আল্লাহ পাঁচক তো সলাাত কেন সে আমি এতটা কেন জাকাতের পরিমাণে এত কেন হজ এরকম কেন কুরবানি এইরকম কেন এই এইরকম আল্লাপাকের সৃষ্টিগত বিষয়ের বিষয় ছিল সৃষ্টিগত বিষয় এই জিজ্ঞাসা করার অধিকার নেই যে আজকে আল্লাহ ঠান্ডা কেন আজকে বৃষ্টি কেন আজকে ঝড় কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে এসাদ করছেন আমা আলেহা তারা কি আল্লাহকে বাদ দিয়ে উপাস্য সাব্যস্ত করেছে কুলহে নাবি বলে দা হা তু যদি আল্লাহ ছাড়াও কোনো উপাস্য থাকে যাদের এবাদত করা পুজো করা চলবে তাহলে তোমাদের দলিল প্রমাণ পেশ করো যে আসমানি দিনে আদম আলি সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত কোনো দিনে সত্য দিনে ইব্রাহিম আলি সাল্লামের আদর্শে মৌসাামের আদর্শে ইসাের আদর্শে মাহমুদুর রসুল্লাহ সালাম নিয়ে আসা দিনে কোনো দিনে আল্লাহ ছাড়া অন্যের পূজা রয়েছে দেবদেবীর পূজা রয়েছে বরং রাসুল্লাহ সাল্লি সাল্লামের সোহি বখাই হাদিস প্রমাণ করে যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথী সঙ্গীরা যখন হিজরত করে আবেসিনিয়া চলে গেছিলেন সেখানে দুই রকমের পূজা দেখি ছিলেন উল্লা কে মাফিহম রসঅালে যখন নেকলোকেরা সৎকর মসিলামা যেত তখন তারা করত কি বানা আলা কবরিহি মসজিদান তাদের কবরের ওপর মসজিদ তৈরি করে শেষদার স্থানে পরিণত করত মানে কবর পূজাও করত করতো ও সৌয়ারে তিলক আর তাদের ছবি অঙ্কন করে মূর্তি তৈরি করে পূজা করত। दु रकम प्राचीन जुग थे चले आसम्पर् रसिस्ल्लामी मसाजिदा तार नबीर कबर एवं अलिउल्ला कबर नेकलोक कबरगुली केजदार स्थान परिणत तो करबर तोवाफ कबर केजदा करू कर এই যে কথা বলছি তৌহিদ আল্লাহ একত্রের কথা এটা হচ্ছে আমার সাথী সঙ্গীদের উপদেশ যারা আমার সাথে রয়েছে তাদের উপদেশ মানে আমার আদর্শ আর আমার সাথী সঙ্গীত সাহবাঈকরামদের আদর্শ আমার পূর্বে যারা ছিল সত্য দিনের ওপর অন্যান্য তাদের উপদেশ বরং কথা হচ্ছে যে অধিকাংশ লোক সত্যকে জানে না রেখেছে তারা বিমুখ হয়ে রয়েছে এখানে অল্প সময়ের বিরুদ্ধে দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছে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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন বাংলাদেশে সাতটায় বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে হুসেন্লাহ খান মাদানি আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजेर इतिब क्रमिक परवर्ती अनुष्ठान সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরাবুল আলামিন ঈশ্বরের আম্বার আয় নম্বর পঁচিশে এরশাদ করেছেন অমা আর ইল্লা কামিন রসোলিন ইহি এলহি আলাহা ইল্লা আনা ফাবুদ এখান আল্লাহ ফাকরুল আলমিন প্রত্যেক নবী রসুলগণের মৌলিক দাওয়াত কি ছিল তাদের মেশন তাদের ডিউটি কি ছিল এ বিষয়টিকে স্পষ্ট করেছেন প্রত্যেক নবী রসুলদের দাওয়াতের বাক্য একটি ছিল তা হচ্ছে তাও হিদ আল্লাহর একত্র ওমা আর সাল্লামিন কাবলে কামিন রসুল হে নবী তোমার পূর্বে এমন কোনো রসুল পাঠাইনি ইহে যে যার কাছে আমি ওহি করিনি অর্থাৎ যে কোনো রসুলকে আমি পাঠিয়েছি তার কাছে ওহি করেছি এই মর্মে যে আন্নাহ ইল্লা আনাহ আমি আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আদম আলি সাল্লামকেও আল্লাহ এই নিয়ে পাঠিয়েছেন নু আলি সাল্লামকে এই নিয়ে পাঠিয়েছেন এব্রাহিম মৌসা ঈশা অন্যান্য যৌথ নবী রসুলগণ পঁচিশ জন নবীর কথা আল্লাহাক রব্লুল আলমিন কোরআনিকারিম উল্লেখ করেছেন সুরায় আনামে আল্লাহ পাক রব্লুল আলমিন একই জায়গায় ধারাবাহিকভাবে আঠারো জন নবীর কথা উল্লেখ করেছেন আর অন্য অন্য সুরা নিয়ে পঁচিশ জন নবীর কথা কোরআনিকারিম উল্লেখ করা হয়েছে বাকি আরও আল্লাহাক অনেক নবীর রসুলগণ পাঠিয়েছেন যাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেননি প্রত্যেক নবী রসুলগণকে ওই করেছেন যে আমার ছাড়া কেউ মাবুদ নেই এবাদতের হক রাখে না ফাবুদ সুতরাং একমাত্র আমার এবাদত করবে এই জন্য প্রত্যেক নবী রসুলগণের মৌলিক দিন এক ছিল কারণ দিনের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র রেশ আলাত রসলে বিশ্বাসী একমাত্র আল্লাহর ইবাদত করবেন আর কার তরিকাই করবেন নবীর তরিকাই করবেন আর শেষ নবী চলে এসছেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুস্থরাং শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের তালিকা অনুযায়ী एबाद बंदीगी करबें परकाल सम्पर् चिंताशील हम जब दीते हैं सेन थके सतर्क जाते जबाब दीते अपनार्थान बनाते चान जानना तेना जहान नामे अपनी एखन थी नीन कारण कहर समय शेष हो ग तक और आक्षेप कर लाभ है ना तर आल्लापा बकाल तर रहमान वाला दह काफेर मुश्रिकराबेल जी रहमान दयावान आल्ला सन्तान ग्रहण करकमी ख्रीटाना बोले जल्लाह पकर सतान ঈসা আলি সালাম সুভান আল্লাহাকলিমানিত সম্পর্কে মন্তব্য করত বিশ্বাস রাখত ভ্রান্ত যে আলমাল ফেরেস্তাগন আল্লাহ পাকের মেয়ে আল্লাহ পাক তাই বলছে যে না এরা আল্লাহ পাকের সন্তান সন্ততি নন বরং এরা সম্মানিত বান্দা লায়াস বেকুন কৌলি আল্লাহ পাকের কথার আগে তারা বাড়ে না ফেরেস্তারা বাড়ে না আল্লাপাক রব্বুল আলমী যা বললেন তাতেই তারা খ্যান্ত ওহম বি এবং এই ফেরেস্তারা তার আদেশ মোতাবেক কর্ম করে আল্লাহ যা আদেশ করেছেন সেই মোতাবেক তারা চলে আলম আহম ওস ফোনা ইমান আল্লাহ পাক রবুল আলম তাদের সামনের কথা ফেরেস্তা মালায়কাদের অন্য সৃষ্টির সামনের কথাও জানেন পেছনের কথাও জানেন কোনো কিছু আল্লাহ গোপন থাকতে পারে না ইল্লা ইমানির তাজা এবং এই ফেরিস্তাগন সুপারিশ করবে না একমাত্র কার জন্য তবে ওই লোকের জন্য লেমানির তাজার যার জন্য পাক সন্তুষ্ট হবেন এই আয়াত দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যেমন আম্বিয়া রসুলগণের সুপারিশ হবে ক্যামতের দিনে তেমনই মালায়কা ফেরিস্তাদের জিব্রাইল মিকাইল ইসরাফিল অন্য ফেরিস্তাগণ তাদেরও সুপারিশ হবে কারণ তাদের কথা আলোচনা চলছে সুপারিশ তারাও করার ক্ষেত্রে আল্লাহর বিনা হুকুমে করবেন আল্লাপাক যখন অনুমতি দিবেন যাকে এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন তখন ফেরস তারা সুপারিশ করবেন ওহমিন খাশিয়াতে মুশফেকুন এবং আল্লাহ পাকের ভয়ে তারা ভীত এত বিশাল আকারের সৃষ্টি ফেরস তারপরেও তারা পাকের ভয়ে ভীত অমাইয়া কলমিন বলছেন এত শক্তিশালী ফেরস্তা জিবরা আলী সালাম যখন মক্কাই আসল সাল্লাহ দেখা দিয়েছিলেন তখন একটি দিগন্ত ঘিরে ফেলেছিলেন আসল রূপে দুইবার দেখেছেন নবী সাল তার মধ্যে একবার মক্কাই তসাদ্দাল একটি দিগন্ত দিক একটা কর্নার থেকে আরেকটা কর্নার পৃথিবীর এটা হচ্ছে দিগন্ত ওফুক ঘিরে ফেলেছেন একটি ফেরেস্তা জিবুরা আলী সালাম ওয়ালাহসিদ তুমি এত জানা এবং তার ছয়শটি ডানা দেখলেন রাসুর উল্লা সালি এই রকম ফেরেশাও যদি বলে যে ইন্নি এলাহ মিন্দু নেহি আল্লাহ ছাড়া আমিও এলাহ আমারও ইবাদত চলবি। আমারও কিছু ভাগ আছে আল্লাহর সাথে পার্টনারশিপ আছে ফেজা আল কা নজিজি হে জাহান্নাম তো রকমের ফেরস্তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। আল্লাহ কাউকে ছাড়বেন না যদি অপরাধ করে ফেজা আলকা নজিজিজালেমিন এইভাবে আমি জালেমদেরকে বদলা দিয়ে থাকি তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহাকবুল আলমের বিধানের উর্ধে কেউ না তৌহিদ প্রতিষ্ঠা করেন আর যারা অবাধ্য হয়েছে আসমান এবং পৃথিবীর সৃষ্টির আসল অবস্থার কথা উল্লেখ করেছেন যে আল্লাহ যখন আসমান সৃষ্টি করেন তখন কেমন ছিল মহান আল্লাহ বলছেন যে আওয়ালামু যারা কাফের তারা কি কাটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না অর্থাৎ চিন্তা করে না এই বিষয়গুলি নিয়ে যে আন্না সামাওয়া রাতকান। আসমান সমূহ আর এই পৃথিবী পরস্পর ছিল। এই ভাবে ছিল এক সাথে একসাথে ছিল। আল্লাহ বলছেন প্রথম সৃষ্টিতে এই রকম তারপরে ফাফাতাকা এই আসমান আর জমিনকে আমি পৃথক পৃথক করে দিলাম আলাদা আলাদা করে দিলাম এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব আসমান থেকে প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব তারপরে এই প্রথম আকাশকে অলঙ্কৃত করা তারকারী দিয়ে সূর্যচন্দ্র দিয়ে এগুলি আল্লাহ ফাকবুল আলমিন করলেন ওয়াজা আল্লা মিন আলমাইন হাই এবং আমি পানি দ্বারা প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি প্রত্যেক প্রাণী কি আল্লাহ ফাকরাবুল আলমে পানি দিয়ে সৃষ্টি করেছেন প্রত্যেক সৃষ্টির মূল্যে পানি রয়েছে এটা একটি তাফসির আর একটি তাফসির পানি মানে এখানে বীর্য বোঝানো হয়েছে প্রত্যেক প্রাণী কি আল্লাহ ফাকরাবুল আলমিন বীর্য দিয়ে সৃষ্টি করেছেন আদম আলি ইসাল্লামার হাওয়া ছাড়া আর ঈশা আলি ইসাল্লাম ছাড়া আল্লাহ ফাকরাবুল আলমিন এই তিনটি সৃষ্টি কি আল্লাহ ব্যতিক্রম সৃষ্টি করেছেন যে আল্লাহাক যে ভাবে সৃষ্টি করতে পারেন প্রমাণ করে দিয়েছেন তারপর আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে মানুষ বীর্য থেকে সৃষ্টি হবে এইরকম অন্যান্য অন্য প্রাণীরও অবস্থা তাই আফালাইও মেনুন তারাকে বিশ্বাস করে না ফিল আল্লাফিল্লা রাওয়াসি আন্তদা বহিম আর পৃথিবী সৃষ্টি করার পরে নড়াচড়া করছিল স্থির ছিল না পানির ওপর ভাসছিল যেমন হালকা জিনিস পানির উপর ভাসতে থাকে আল্লাহ বলছেন এই পৃথিবীকে স্থির করার জন্য আমি পৃথিবীতে স্থাপিত করে দিলাম রাওয়াসিয়া বড় বড়ো পর্বতমালা আন্তামিদা বেহীম যাতে করে তাদেরকে নিয়ে নড়াচড়া শুরু না করে আর বসবাসের যোগ্যই না থাকে ওয়াজা আল্লাফিয়া ফেজা যান এবং তাতে আমি প্রশস্ত রাস্তা তৈরি করে দিলাম পৃথিবীতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিলেন এমনকি পাহাড় পর্বতের মধ্যেও আল্লাপাক বহু গিরি পথ তৈরি করে দিয়েছেন লা আল্লাহ মিয়াহা যাতে করে তারা সঠিক দিক নির্ণয় করতে পারে স্থানে তারা পৌঁছতে পারে আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজা আল্লা সামা সাকফান মাহফুজা আর আকাশকে আমি সুরক্ষিত ছাদের মতো করে সৃষ্টি করেছি আকাশ যেন পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদের মতো যেমন ঘরের ছাদ থাকে তেমনি এই আকাশ হচ্ছে পৃথিবীর জমিনের ছাদ স্বরূপ আল্লাপাক বলছেন সুরক্ষিত সুরক্ষিত ধ্বংস হওয়া থেকে আল্লাপাক ধ্বংস না করলে কোনো শক্তি নেই এক দেশ আরেক দেশকে ধ্বংস করে দিচ্ছে গ্রাস করে নিচ্ছে কিন্তু কোন কিছু ধ্বংস করার নেই আর সুরক্ষিত অর্থ হচ্ছে যে শয়তান জিন থেকে সুরক্ষিত শয়তান জিন আকাশ সে পৌঁছিতে পারে না যা আকাশের সংবাদ জেনে নেবে লহই মাহফুজ এ তগদির ভাগ্যে কি লিখা আছে ভাগ্যলিপি জেনে নেবে আর নিয়ে সে গণকদের কাছে বলে দেবে না এই রকম ক্ষমতা দেওয়া হয়নি ওহমান অথচ এরা আল্লাপাকে নিদর্শন সমূহ থেকে বিমুখ হয়ে রয়েছে চিন্তা করে না মানুষ ওহ আল্লাহ আল্লাহার কামার কুল্লুন আল্লাহ সেই সত্তাহা যিনি রাত দিন সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন কুল্লুন ফিফালা কি ইয়াসবাহুন আর এর প্রত্যেকটি সূর্য চন্দ্র নিজ নিজ কক্ষে আপন গতিতে সাঁতার দিচ্ছে ওই রকমই চলমান অবস্থায় রয়েছে যেমন কিছু বা এতে পানিতে সাতার দিয়ে থাকে যেমন নৌযান চলতে থাকে মানুষ সাতার দেয় তো আল্লাহ পাক সাতার দেওয়ার কথা বলেছেন সাতার দেওয়ার মতো এগুলি চলমান অবস্থায় রয়েছে মহান আল্লাহ তারপর এরশাদ করেছে অমাজা আল বাহমুল খালেদুন এই আয়াতে আল্লাহ পাক বলছেন প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতেই হবে আর তার মধ্যে আম্বিয়া রসুলগন এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম অমা জাল্লা লেবাশারিমিন কাবলিকাল খুলদ হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার পূর্বে কোন মানুষের জন্য স্থায়িত্ব দিনি। কোনো মানুষকে স্থায়িত্ব দিনী তাহলে মানুষকে মরতেই হবে আফাই মিথ্যা সুতরাং হে নাবি তুমি যদি মারা যাও কত স্পষ্ট কথা মাহমুল খালেদুন তাহলে কি তোমার শত্রুরা বিরোধীরা চিরকাল থাকতে এসছে কিউ চিরকাল থাকার জন্য আসেনি তাহলে তাঁরাও মৃত্যুবরণ করবে আর তোমাকেও মৃত্যুবরণ করতে হবে এই আয়াত স্পষ্ট দলিল যে নবী করিম সাল্লা সাল্লামের দুনিয়ার হায়াত থেকে মত হয়ে গেছে এবং নবী সাসম করে গেছেন মারা গেছেন এই কথা সাহাবাইকার আমরা বলেছেন তাতে কোনো বেয়াদ নেই আল্লাহ ফখরাবল আলমিন তারপর ওর সাদ কছেন কুল্ল নসি মত প্রত্যেক ব্যক্তিকে মতের আসাদন করতেই হবে আর ভালো মন্দ দিয়ে তোমাদের আমি পরীক্ষা করে থাকি মানুষকে পাক সুখ দিয়ে পরীক্ষা করেন আবার কষ্ট দিয়ে পরীক্ষা করেন কখনো উত্থানে পরীক্ষা কখনো পতনে পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলম এবার পরীক্ষা করে থাকেন ওয়া এলেই না তোর আর আমার কাছে আবার ফিরে আসতে হবে মনে রাখবে ভালো মন্দ দিয়ে যখন পরীক্ষা করে তখন মমিন এই পরীক্ষায় উত্তীর্ণ হয় কামিয়াম নবিয়া করিম সাল্ল্লাহ আলিয়াসাল্লাম এর একটি হাদিস রয়েছে সহি হাদিস যে মমিন সময় কিন্তু ভাগ্যবান সুখে দুঃখে সবসময় ভাগ্যবান ইন না আমরাল মমিন মমিনের অবস্থা সবসময় কল্যাণ আর কল্যাণ ভালো আর ভালো ইন আশাবাহু সার্রা যদি সুখ পায় তাহলে আল্লাহ পাকে সুখরিয়া আদায় করে এটা একমাত্র মমিন হাসিল করে ওয়ালাই সাদ মমিন একমাত্র মমিন এটা হাসিল করে ওয়া ইন আশাবাহু আর যদি কষ্ট আসে যে কোনো রকমের কষ্ট হোক সে ব্যাধি হোক আর অন্য কোনো বালামসিবত হোক পারিবারিক হোক আর অর্থনৈতিক হোক আর অন্য কোনো সমস্যা হোক যদি বিপদ আসে সবার তাহলে একজন মমিন ধৈর্য ধারণ করে ফাকানা না আল্লাহ তাতে তার কল্যাণ রয়েছে আল্লাহ ফকরব্বুল আলমিন যেন আমাদেরকে সর্বদাই কল্যাণের অবস্থায় রাখেন দিন দুনিয়ার কল্যাণ যেন দান করেন আল্লাহ ফকরাবুল আলমিন যেন দুনিয়াতে আমাদের সুখী করেন আর পরকলে আল্লাহ ফাক আমাদের জান্ন তুলফির দান করেন وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعنا ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملأغاء الله دربي يا لسعدي وحنائي يا لفوزي وعنائي لا يطيب العيش ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় चारैटेल चैनल हल सब चे सम समर्थन कर ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড থ্রি সুইফট কোড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 এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করতেন। যে ব্যক্তি হয়েছে সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আর সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়